চুর্দশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ন্যাংটা বাবার শিক্ষা ঈশ্বর লাভের বিঘ্ন অষ্টসিদ্ধি শ্রীরামকৃষ্ণ সিদ্ধাই থাকা এক মহাগোল ন্যাংটা আমায় শেখালে একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে এমন সময় একটা ঝড় এল ঝড়ে তার কষ্ট হল বলে সে বললে ঝড় থেমে যাক তার বাক্য মিথ্যা হবার নয় একখানা জাহাজ পাল ভরে যাচ্ছিল ঝড় হঠাৎ থামাও যা আর জাহাজ টুপ করে ডুবে গেল এক জাহাজ লোক সেই সঙ্গে ডুবে গেল এখন এতগুলি লোক যাওয়াতে যে পাপ হলো। সব ওর হলো। সেই পাপে সিদ্ধাইও গেল আবার নরকও হলো। একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল আর সেই জন্য অহংকার হয়েছিল কিন্তু সাধুটির লোক ভালো ছিল আর তপস্যাও ছিল ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন এসে বললেন মহারাজ শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে সাধু খাতির করে তাঁকে বসালেন এমন সময় একটা হাতি সেখানে দিয়ে যাচ্ছে তখন নূতন সাধুটি বললেন আচ্ছা মহারাজ আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন সাধু বললেন অ্যাস হোনে সাক্তা এই বলে ধুলো পড়ে হাতিটার গায়ে দেওয়াতে সে ছটফট করে মরে গেল তখন যে সাধুটি এসেছে সে বললে আপনার কি শক্তি হাতিটাকে মেরে ফেললেন সে হাসতে লাগল তখন ও সাধুটি বললে আচ্ছা হাতিটাকে আবার বাঁচাতে পারেন সে বললে ও বি হোনেসায় এই বলে আবার যাই ধুলো পড়ে দিলে অমনি হাতিটা ধর্মর করে উঠে পড়ল তখন এ সাধুটি বললে আপনার কি শক্তি কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন আপনার কি হল নিজের কি উন্নতি হলো। এতে কি আপনি ভগবানকে পেলেন এই বলিয়া সাধুটি অন্তর্ধান হলেন ধর্মের সুক্ষাগতি একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না সূচের ভিতর সুতো যাওয়া একটু রোঁ থাকলে হয় না কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে হবে না কি জানো সিদ্ধাই থাকলে অহংকার হয় ঈশ্বরকে ভুলে যায় একজন বাবু এসেছিল টেরা বলে আপনি পরমহংস তা বেশ একটু সস্তায়ন করতে হবে কি হীনবুদ্ধি পরমহংস আবার সস্তায়ন করতে হবে সস্তয়ন করে ভালো করা সিদ্ধাই অহংকারে ঈশ্বর লাভ হয় না অহংকার কীরূপ জানো যেন উঁচু ঢিপি বৃষ্টির জল জমে না গড়িয়ে যায় নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয় তারপর গাছ হয় তারপর ফল হয় হাজরাকে তাই বলি আমি বুঝেছি আর সব বোকা এ বুদ্ধি করোনা সকলকে ভালোবাসতে হয় কেউ পর নয় সর্বভূতেই সেই হরিয়া আছেন তিনি ছাড়া কিছুই নাই প্রহাদকে ঠাকুর বললেন তুমি বর নাও প্রহ্লাদ বললেন আপনার দর্শন পেয়েছি আমার আর কিছু দরকার নাই ঠাকুর ছাড়লেন না তখন প্রহ্লাদ বললেন যদি বর দেবে তবে এই বর দাও আমায় যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ না হয় এর মানে এই যে হরি একরূপে কষ্ট দিলেন সেই লোকদের কষ্ট দিলে হরির কষ্ট হয়